আলাইকুম আলা সম্মানিত ভাই বোনেরা ইসলামী সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন মানুষের কি কি দায়িত্ব আছে কি কি কর্তব্য আছে এবং কি কি করণীয় আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি আজকে আমরা আলোচনা করব যে ইসলামী সমাজে আত্মীয়দের কি দাম রয়েছে কি মূল্য রয়েছে এবং মুসলমানদের আমাদের কি করা দরকার অন্যান্য অনেক সমাজের মতো মুসলমান সমাজেও আত্মীয়তা আছে অমুসলমান সমাজেও আত্মীয়তা আছে কিন্তু ইসলাম আত্মীয়দেরকে এমনভাবে দেখেছে যেটা বাংলায় আমরা বলি আত্মীয় নেওয়া হয়েছে আত্মা থেকে নিজ থেকে অর্থাৎ ইসলাম মনে করে আত্মীয় মানেই নিজের মানুষ তার কারণ হলো ইসলাম সবসময় সামাজিক দিকটা দেখে থাকে ইসলামের বিভিন্ন অনুশাসন এই সামাজিক দিকটা বিশেষ খেয়াল রেখেছে আপনার সুরত আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহাম চার কাছে তোমরা চাও এবং আত্মীয়দের ব্যাপারে দেখেন এখানে আল্লাহর ভয়ের সাথে আত্মীয়দের ব্যাপারে ভয় করার কথা বলা হয়েছে এর কারণটা কি তার কারণ হলো আত্মীয়দের যে অধিকার আছে আত্মীয়দের যে পাওনা আছে এই পাওনা এত মূল্যবান যার সাথে তাকোয়ার সাথে সম্পর্কিত আল্লাহর যত অধিকার আছে আল্লাহর যত পাওনা আছে এগুলো পূরণ হবে না যদি আমরা আত্মীয়দের যে অধিকার আছে সেগুলো পূরণ না করি সমর্থ ভাই বোনেরা একটা ইসলামী সমাজে আত্মীয়দেরকে দেখা হয়েছে সেই আত্মীয় মুসলমান হোক হোক হোক সবার ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য সমর্থ ভাইয়েরা এবং বোনেরা আল্লাপাকে আরো বলেছেন ও আবুদুল্লাহ বলে তুশ্রিক তোমরা আল্লাহর ইবাদাত করো এবং তার সাথে কোনো শরিক করো না অবিলা ইমরু তোমার ভালো ব্যবহার করো তোমার পিতা মাতার প্রতিদুল করবা এবং আত্মীয়দের প্রতি দেখেন আল্লাপাক তাহিদের সাথে পিতামাতার সুব্যবহার এবং আত্মীয়দের সাথে সুব্যবহার করার কথা বলেছেন তার অর্থ হলো কোন মুসলমান সত্যিকার অর্থেই পরিপূর্ণভাবে মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা আত্মীয়দের দেখাশোনা না করে আত্মীয়দের প্রতি খেয়াল না রাখে আত্মীয়দেরকে ভালো না বাসে সময় তো ভাই বোনেরা এক লোক তার নাম ছিল আমর আবাসা তিনি এসে বললেন ও মাহমদ তুমি কি তখন সুরাম বললেন আমি একজন নবী তখন তিনি বললেন নবী আবার কি তখন তিনি বললেন যে আল্লাহ না হা তাহা আমাকে রসুল করে পাঠিয়েছেন তোমার জিজ্ঞেস করলেন যে তোমাকে কি দিয়ে পাঠিয়েছেন রসুল্লাহ আলী আসালাম বললেন আল্লাকে পাঠিয়েছেন আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্যে সুফান আল্লাহ আজিম দেখেন আল্লাহ নবী নিজেকে পরিচয় দিয়েছেন যে আমি নবী এবং নবী হওয়ার প্রথম পরিচয় হলো আল্লামাকে আদেশ করেছেন আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন নবদ প্রাপ্ত হন তার নিকট আত্মীয় যারা ছিলেন চাচা চাচাতো ভাই বোন তারাই সর্বপ্রথম তার বিরোধিতা করেছিল কিন্তু কিন্তু রসুল্লাহ সাল্লাম আলি হাসাল্লাম তার সেই কাফির কোনো আত্মীয়কে কখনোই খারাপ কথা বলেন নাই কোন প্রকার খারাপ উত্তর তাদেরকে দেন নাই তিনি তাদের সাথে এমন ভাবে ব্যবহার করেছেন যেমন ভাবে তিনি ব্যবহার করতেন তিনি নবী হওয়ার আগে তিনি নবী হওয়ার পরেও তারা যখন শত্রু হয়ে গেল শত্রু হয়ে যাওয়ার পরেও তিনি তাদের সাথে এমন ব্যবহার করতেন যেন তারা আগের মতো সেই পরম আত্মীয় রয়েছে আপনার দেখুন তার চাচা আবু তালেব আবু তালেবের সাথে তিনি কেমন ব্যবহার করেছেন আবু ছিলেন কিন্তু আবু তালেবকে অসম্ভব রকমের সম্মান করতেন আবু তালেব তো মুসলমান ছিলেন না আবু তালেব ছিলেন কাফের কিন্তু আমরা মুসলমান আমাদের অনেক আত্মীয় স্বজন আছেন যারা হয়তো ইসলামী অনুশাসন পরিপূর্ণভাবে পালন করেন না তাহলে আপনার ওই আত্মীয় স্বজনের সাথে আপনার স্বাভাবিক এবং গভীর সম্পন্ন চালিয়ে যেতে হবে এই সম্পর্ক আপনাকে রাখতে হবে তার কারণ তারা তো মুসলমান তারা তো আল্লাতে বিশ্বাস করে তারা তো রসুলে বিশ্বাস করে তারা তো কাফের নয় যদি রসুল্লাহ সাল আলহিম তার কাফের আত্মীয়র সাথে এরকম সশ্রদ্ধ ব্যবহার করতে পারেন তাহলে আপনি আমি কেন আমার মুসলমান আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করব না যদিও তারা ইসলামের পরিপূর্ণ অনুসারী হয় না বা অনুসারী নয় আমার খুব কষ্ট লাগে আমি অনেক প্র্যাকটিসিং ব্রাদার এবং সিস্টারদেরকে দেখেছি তারা তাদের পিতামাতার ব্যাপারে খারাপ কথা বলেন বন্ধুদের কাছে এসে পিতামাতার ব্যাপারে কমপ্লেন করেন তাদের অনেক আত্মীয় সম্পর্কে খারাপ কথা বলেন নিজে কখন এরকম ব্যবহার করেন নাই রসুল্লাহ তার আত্মীয় স্বজন যারা ছিলেন কাফের হওয়ার পরেও তাদেরকে সমানভাবে ভাবে করেছেন তিনি ইহুদিদেরকে খাবার দিয়েছেন আল্লাহ নবীর আমি কেউ হতে পারি নাই আল্লাহ নবীর কেউ তো হতে পারি নাই সমান ইসলাম কিন্তু আত্মীয়দের অসামাজিক তো হতেই বলে নাই বরং সব সময় বলেছে যে তুমি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখো তিনি বলেছেন যে যদি কেউ চায় যে তার রিজেক বৃদ্ধি হোক যদি কেউ চায় তার সুনাম মৃত্যুর পরেও থাকুক সে যেন তার আত্মীয়তার বন্ধন রক্ষা করে সম্মানিত ভাই বোনেরা আমরা জানি যে আমরা প্রত্যেকে চাই আমাদের মৃত্যুর পরে আমাদের এই সুনাম জারি থাকুক এই শিক্ষা অনুযায়ী আমাদেরকে আত্মীয়দের জন্য খরচ করতে হবে আত্মীয়তা করতে হবে তাদেরকে আপ্যায়ন করতে হবে আমি অনেক জায়গায় দেখেছি আমার ভিতরেই যে যারা তার সকল আত্মীয় স্বজনকে খাওয়ান তারা কিন্তু সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন যে আত্মীয়তা রক্ষাকারী সেই ব্যক্তি না যে তার সমপর্যায়ের আত্মীয় সাথে সম্পর্ক রক্ষা করবে সেই যে তার সাথে কত আকা যে তোমার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে তার সাথে তুমি আত্মীয়তার বন্ধন আবার স্থাপিত করো তার সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করো ওয়াফ ও আমান জালামাখা এবং যে তোমার প্রতি অবিচার করেছে তাকে তুমি ক্ষমা করে দাও ভাইরা। আমার মনে হয় একটা সুন্দর ইসলামী সমাজের জন্য আমাদের কত আত্মীয় আছে আমার পিতার পক্ষের আত্মীয় আছে আমার মায়ের পক্ষের আত্মীয় আছে এই সব আত্মীয় মর্যাদা কিন্তু ইসলাম অনেক বেশি তাদের সবাইকেই আমাদের দেখতে হবে এখন হয়তো অনেকে বলতে পারেন আমি একা আমি সবাইকে কিভাবে দেখব সম্মৃত ভাইয়েরা আমি যদি আমার অন্য আত্মীয়দের আত্মীয়তা করে তাদের দেখাশোনা করি অবশ্যই অন্য আত্মীয়রাও আমাকে দেখাশনা করবেন এবং এইভাবেই পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে আমাদের সমাজটা অনেক সহজ এবং সুন্দর হয়ে যায় সম্মত ভাই বোনেরা আত্মীয়তার সম্পর্ক কিন্তু সব সময় দেওয়া এবং নেওয়া নয় আত্মীয়তার সম্পর্ক একটা স্পিরিচুয়াল রিলেশন এই রিলেশন দেওয়া নেওয়ার সাথে সম্পর্ক না আপনি যদি মনে করেন আমার ওমক আত্মীয়তা আমার খবর নেয় না সুতরাং আমি তার কেন খবর নিতে যাব এটা কিন্তু ইসলামী শিক্ষা নয় আপনার কোনো আত্মীয় যদি আপনার খবর না নেয় আপনি নিজ থেকে তাদের খোঁজ খবর নিন কারণ আপনি তাদের চেয়ে সচেতন আপনি তাদের চেয়ে শিক্ষিত বা আপনি তাদের চেয়ে শিক্ষিতা আপনি যখন সে নিয়ে হাজির হবেন তখন দেখবেন আপনাকে দেখে তার সমস্ত রাগ চলে যাবে রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলেছেন সলমান কথা আকার যে তোমার সাথে কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছেদ করে তুমি আগে এসে সেই সম্পর্ক রক্ষা করো এভাবে আরো অনেক করার আছে আত্মীয় ব্যাপারে আমরা একটু जहान नाम बेचे थो तुम जो ना पाओ तब एक उत्तम कथा द्वारा हलव सही बुखारी अष्टम खंड शिष्टाचार अध्याय हादिर संख्या छ हजार तेईस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 সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা আলোচনা করছিলাম ইসলামী সমাজ গঠনে আত্মীয়তা রক্ষা করার কথা এবং আমরা বলছিলাম আল্লা নবী বলেছেন যে যারা আত্মীয়তা রক্ষা করে তাদের রেজেকে বরকত হয় তাদের রেজেক বেড়ে যায় এবং আমি বলছিলাম যে আমি নিজেই দেখেছি আমার কিছু আত্মীয় স্বজন ভিতরে যারা তার আত্মীয়দের কাছে খুবই প্রিয় কারণ তারা আত্মীয়দেরকে নিয়মিত আপ্যায়ন করেন যে কোনো ধরনের আত্মীয় আসন তারা মন ভরে মেহমানদারি করেন আত্মীয়দের যখন কোনো অনুষ্ঠান হয় তখন তারা সেখানে যান তাদেরকে বিভিন্ন ধরনের হাদীয় তোফা দেন তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করেন আত্মীয়রা যখন কোন সমস্যায় পড়ে তখন তাদের সে সমস্যা থেকে উদ্ধার করার চেষ্টা করেন কিন্তু তিনি যে এত খরচ করেন সাধারণত আমি তাকে কখনোই অভাবে পড়তে দেখি নাই ঠিক পক্ষান্তরে আরো কিছু লোক আমি দেখেছি যারা আত্মীয়দেরকে এরকম মেহমানদারি করেন না খুব কাছের আত্মীয় না হলে তাদেরকে কখনোই এরকম সুন্দর আপ্যায়ন করেন না আত্মীয়দের বিভিন্ন অনুষ্ঠানে তারা যান না আত্মীয়দেরকে দাওয়াত দেন না গিফট দেওয়া অত দূরের কথা তাদেরকে আমি দেখেছি সব সময় একরকমের অভাব বোধ রসল্লাহ সাল্লাম একটা সুন্দর কথা বলেছেন তিনি বলেছেন লাইসাল যে আত্মীয়তা রক্ষাকারী সেই ব্যক্তি না যে তার সমপর্যায়ের আত্মীয় সাথে সম্পর্ক রক্ষা করবে সাল আলহাম বলেছেন কত আঁকা যে তোমার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে তার সাথে তুমি আত্মীয়তার বন্ধন আবার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 একটা হাদিসে আছে একবার আয়সারেদাল আনহা এবং তিনি খাচ্ছেন তখন আয়সাকে বললেন আয়সা তোমার গ্লাসটা দাও তুমি এই গ্লাসের কোথায় পানি খেয়েছ তখন আয়সারে দল তাল আনো দেখিয়ে দিলেন যে আমি এখানে পানি খেয়েছি সমানিত ভাইরা আমার মনে হয় একটা সুন্দর ইসলামী সমাজের জন্য এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কত আত্মীয় আছে আমার পিতার পক্ষের আত্মীয় আছে আমার মায়ের পক্ষের আত্মীয় আছে এই সব আত্মীয় মর্যাদা কিন্তু ইসলাম অনেক বেশি তাদের সবাইকে আমাদের দেখতে হবে এখন হয়তো অনেকে বলতে পারেন আমি একা আমি সবাইকে কিভাবে দেখব সময়ত ভাইরা আমি যদি আমার অন্য আত্মীয়দের আত্মীয়তার করে তাদের দেখাশনা করি অবশ্যই অন্য আত্মীয়রাও আমাকে দেখাশোনা করবেন এবং এইভাবেই পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে আমাদের সমাজটা অনেক সহজ এবং সুন্দর হয়ে যায় সময় তো ভাই বোনেরা আত্মীয়তার সম্পর্ক কিন্তু সব সময় দেওয়া এবং নেওয়া নয় আত্মীয়ত সম্পর্ক একটা স্পিরিচুয়াল রিলেশন এই রিলেশন দেওয়া নেওয়ার সাথে সম্পর্ক না আপনি যদি মনে করেন আমার উমক আত্মীয়তা আমার খবর নেয় না সুতরাং আমি তার কেন খোঁজখবর নিতে যাবো এটা কিন্তু ইসলামী শিক্ষা নয় আপনার কোন আত্মীয় যদি আপনার খোঁজ খবর না নেয় আপনি নিজ থেকে তাদের খোঁজ খবর নিন কারণ আপনি তাদের চেয়ে সচেতন আপনি তাদের চেয়ে শিক্ষিত বা আপনি তাদের চেয়ে শিক্ষিতা আপনি যখন সে আত্মীয়ের ঘরে কিছু উপহার নিয়ে হাজির হবেন তখন দেখবেন আপনাকে দেখে তার সমস্ত রাগ চলে যাবে रसुल्ला झगड़ा फसाद जमी जमा कतु पाक समय देखा जाबा एक जमी रेखे गमी पांच भाग हो কোন জমিটা নিবে কে মাঝখানের জমিটা নিবে এইটা নিয়ে ভাই এবং ভাইদের ভিতরে ভাই এবং বোনের ভিতরে সম্পর্ক ছেদ হয় সম্মানিত ভাইরা এবং বোনেরা আমরা ভুলে বলেছেন যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা কোনোদিন জাননাতে যাবে না আমরা আসলে এই হাদিসগুলো জানি না জানার কারণেই ছোট ছোট কারণে আমরা এরকম একটা ইগো ধরে বসে থাকি এবং আমরা মনে করি যে এর মাধ্যমে আমার একটা পাওয়ার আমরা আমি দেখাচ্ছি এর মাধ্যমে আমার একটা ব্যক্তিত্ব আমি দেখাচ্ছি এবং মনে করি আমি এটা খুব বুদ্ধিমানের কাজ করছি বা খুব চালাকের কাজ করছি কিন্তু এই আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে আমি যে নিজেকে জান্নার থেকে দূরে সরে রাখছি এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে অবশ্যই হতে পারে না आलोचना जरा सुन तदी कारो यज्ञता क्रमे अपनी आपनारेर सम्पर्क रखना अथवा अपनारो आत्म सम्पर्क रखना अथवा अपनार्शुर पक्षर को आत्मयर सी सम्पर्क रखना अनुग्रह आज के थे आनी नियत करें जे आपनी उद्योगी सम्पर्क स्थापन उद्योग ने कारण शिक्षित बात हलन चाल आदेश मन कता का। शंपर की स्थापन करो तरह जे तुम्हारे सम्पर्क छिन्न कर आदेश अपना के आदेश मानते हैं आत्मी जुलूम कर কিন্তু রসুল্লাহ আল্লাহ শিক্ষা নিয়ে তাকে ক্ষমা করে দেন এবং তার কাছে যে আপনার হাতটা মিলান আপনার বুকটা মিলান তাকে কিছু হাদিয়া দেন দেখবেন তার মনটা গলে যাবে এবং সেই চোখের পানি ঝরিয়ে বলবে ভাই বা বোন আমি দিন ভুল করেছিলাম আমি বুঝি নাই তুমি আমাকে ক্ষমা করে দাও এটা করার কারণে আপনি কিন্তু জিতে গেলেন আপনি শুধু জিতলেনই না আপনি এর মাধ্যমে আপনার জান্নাতে যাওয়ার পথ পরিষ্কার করলেন এবং যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছিল সে আজ তার ভুল স্বীকার করে নত স্বীকার করল। আপনি উপরে উঠলেন এবং সে ছোট হয়ে গেল আল্লাহর কাছে কিন্তু আবার আপনার এটাকে মনে করবেন না যে আমি যদি আমার কোন প্রতিষ্ঠার উদ্যোগ নেয় পাক তাকেই বেশি সম্মান দান করেন এই আত্মীয়তা সম্পর্ক রক্ষা না করার কারণে আপনি আল্লাহর আদেশ অমান্য করছেন কোরআনের আদেশ অমান্য করছেন আপনি হাদিসের আদে অমান্য করছেন আপনি আল্লাহ থেকে বঞ্চিত হচ্ছেন আপনি একজন জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা প্রত্যেক আত্মীয় সজনের খোঁজ খবর নিই আত্মীয়দের সাথে সম্পর্ক আমরা বজায় রাখি আমি আগে যেটা বলেছিলাম সেটা আবার আমি বলবো সেটা হলো তাদের সাথে নিয়মিত দেখা সাক্ষাৎ করা তারা যদি না আসে আপনি অল্প সময় নিলেও তাদের ওখানে যান তাদের সাথে দেখা করুন আপনি যখন দেখা করতে যাবেন তখন আপনি হাতে করে সামান্য কিছু হলেও উপহার হাতে নিয়ে যান রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন তোমরা হাদিয়া আদান প্রদান করো তাহলে তোমার মোহাবত বাড়বে আপনার হাদিয়া যতই ছোট হোক আপনার ওই আত্মীয় যখন দেখবে যে আপনি হাতে করে তার জন্য একটা গিফট নিয়ে এসেছেন তার অন্তর গলে যাবে আপ্যায়ন করার জন্যে আপনাকে সব সময় যে বিশাল অনুষ্ঠান করতে হবে তা কিন্তু নয় আপনার যতটুকু সক্ষমতা আছে তাই দিয়ে আপনি আত্মীয়তা করুন আপনি তো হারিয়েছে শুনেছেন আগে যে যারা আত্মীয়তা করে তাদের রেজেক বেড়ে যায় আপনার যদি না আত্মীয়তা রক্ষা করার জন্যে যখন তাদের কোনো অনুষ্ঠান হয় সেখানে আপনি যান সেখানে খোঁজ খবর নেন তাদের যদি কোনো সাহায্য দরকার হয় আপনি নিজে থেকে অফার করেন বলেন যে আপনার এখন এই কাজ বিয়ের অনুষ্ঠান হচ্ছে বমুক অনুষ্ঠান হচ্ছে আপনার কি কি লাগবে বলেন আমি হাজির আছি সবসময় যে আপনাকে টাকা দিয়ে সাহায্য করতে হবে তা নয় আপনি বুদ্ধি দিয়ে সাহায্য করেন পরামর্শ দেন আপনি নিজে সশরীরে সাহায্য করেন সে তার মাধ্যমে আপনাকে এইভাবে বুঝে নিতে হবে যে আরো কি কিভাবে ইসলামে আত্মীয়তা রক্ষা করা যায় আসুন আজ থেকে আমরা সবাই আমাদের আত্মীয়দের খোঁজ খবর নি তাই তারা মুসলমান হোক অমুসলমান হোক মুতাকি হোক ফাসেক হোক যে হোক সবাইকে সমানভাবে আমরা দেখি আল্লাপাক আমাদেরকে কবুল করুন আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক फोटा पानी एकजुर् तृष्णा मेटाते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 পারে যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পাঠিয়ে দিন এবং Quadrant Court, আটচল্লিশ বার্মিংহাম ইউকে Birmingham, UK, Postcode শর্ট কোড থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি সুইফ্ট বিআইসি কোড আই বিও বি ডবল টু আই জিরো ডাবল ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন